বন্ধুগণ এ ধরনের বালা মুসিবত আল্লাহ আল্লাহর মান্দা থেকে দিকে থাকেন কেন এদেরকে সত্যিকার আল্লাহর আবার ফিরে আনার জন্য কিন্তু আমরা এদেরকে বালা মুসিবতকে সেভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য ফিরে আসার জন্য সেই কাজে আমরা লাগাই না পরে অল্প কিছুদিন আগে আমরা দেখেছি সকবাজে এক বিশাল অগ্ডিকাণ্ডের মাধ্যমে বহু আল্লাহর বান্দা হতাহত হয়েছে আহত নিহতের সংখ্যা অনেক হয়েছে কিন্তু কই এর মাধ্যমে তো না সরকারিভাবে না বেসরকারিভাবে আল্লাহর বান্দা ঘন একথা ঘোষণা করেছে যে আমরা এই মুসিবত থেকে আল্লাহ হাব্বুল আলমীর কাছে ফানাক চাই আমরা এই মুসিবত থেকে আল্লাহ হাব্বুল আলমীর কাছে প্রত্যাবর্তন করি কই কোথাও তো শুনিনি এমনকি এটাকে আমাদের আলমগুলাদের মাঝেও এ নিয়ে কোনো ধরনের মানে বক্তৃতা আলোচনারও কোন বিষয় দেখি না প্রয়োজন মনে করে না কেন কারণ এইটাকে বালা বসি বুঝি মনে করতেছে এটি একটি সাধারণ বিষয় হিসেবে মনে করতেছে এটা একটা সমস্যা হয়ে গিয়েছে এই সমস্যার কারণেই এতগুলো লোক এভাবে মনে মারা গিয়েছে আপনি এটা এভাবে নিচ্ছেন এই মখলুকাতের খ তিনি এই মাকলুকাতকে তাঁ বীর করে থাকেন আহল এর নির্দেশনা সব কিছু তার মধ্যে তা বীর থাকে তার মধ্যে পরিচালিত হয়ে থাকে অন্য কেউ পরিচালনা করেন না কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই খেয়াল রাখবেন এটি তাহলে আপনার আমার ইমান সত্যিকার ভাবে আল্লাহ রবুল আলমিন পর মজবুত হয়নি শক্তিশালী হয়নি যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল সেভাবে শক্তিশালী হয়নি তিনি এগুলোকে পরিচালনা করেন সুতরাং এটাকে ছোট্ট করে দেখার বিষয় নয় এরপর কাল যে অগ্নিকাণ্ড বিশাল অগ্নিকাণ্ড হলো আমরা কি শিক্ষা নিলাম আমরা শুধুমাত্র আমাদের মধ্যে এতটুকু চেতনা যে অনেক আছে ভিডিও করতেছে অনেক আছে কৌতূহলী হিসেবে কৌতূহল এটা কৌতূহল দেখাচ্ছেন অনেক আছে আর একটা বিনোদনের মতোই আমাদেরকে আমরা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে বরং আমরা এটাকে বিটি হতে পরিণত করছি আসুন উল্লাহ সাল্লাহ সাল্লাম শৈবুখারী বন্ধিত যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি সে হাদিসটি নিয়ে কিছু কথা বলবো হাজিস্টি আবু সারি আল্লাহ তণিত তিনি বলেন এ তারা কাবাইতুন মধ্যে একটি ঘর তাদের ঘরের অধিবাসী সহ পরিপূর্ণরূপে এক বার আগুনে পড়ে গেল অগ্নিকাণ্ড ঘটল মদিনার মধ্যে একটি ঘর ঘরের অধিবাসী যারা ছিল এরা সহ অগ্নিকাণ্ডে আগুন পড়ে গেলাম নবী সাল্লাহ্লাম তাদের এই বিষয়টি নিয়ে বক্তব্য দিলেন কথা বললেন আলোচনা করলেন নবী সাল্লাম খেয়াল রাখবেন না আগুন খুব সহজ বিষয় না এই আগুনের মকজুদাহুল পৃথিবীর সবচেয়ে কঠিন যে শাস্তি সে শাস্তি আর কেয়া সবচেয়ে কঠিন শাস্তি যদি সেটাও আল্লাহ তালা নির্ধারণ করেছেন সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে আগুনে শাস্তি জাহান্নামীদের জন্য এর চেয়ে কঠিন শাস্তির আর ব্যবস্থা করা হয়নি যে আগুনের মাধ্যমে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া আগুনের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া যদি আগুন ছাড়া আর কঠিন শাস্তি তাহলে আমার আল্লাহ হাব্বুল আলমী ও মাধ্যমে আমার আল্লাহ হাব্বুল আলমিন শাস্তির ব্যবস্থা করতেন কিন্তু আগুন এত কঠিন যে আগুনের শাস্তি এত ভয়ঙ্কর এর চেয়ে কঠিন শাস্তি আর নেই ফলে দুনিয়াতে আল্লাহ আগুনের মাধ্যমে শাস্তি দেওয়াকে আল্লাহ হাব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন নিষিদ্ধ কঠিন শাস্তি সুতরাং নবী যখন ওই মদিনার ঘরে আগুন লেগে গেল আগুনের মাধ্যমে পুড়ে গেল লোকরা সবাই তখন নবী সাল্লাহ্লাম তাদের সম্পর্কে বক্তব্য দিলেন কথা বললেন ফকাল নবী সাল্লাহ বললেন খবরদার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এ আগুন হচ্ছে তোমাদের দুস্মন তোমাদের শত্রু ও আগুন নিয়ে শ্রোতা বোঝা গেল শত্রু নিয়ে খেলা করতে নেই আমাদের এখানে আগুন নিয়ে খেলা করা হচ্ছে সেটা উনি অনেক সময় খামখেয়ালি করা হয় মানে আগুনের বিষয়গুলো নিয়ে এত খামখেয়ালি করা হয় তাকে যে খুবই সামান্য নবিসাল্লাহ সাল্লাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন আগুন জ্বালাবেন তো সতর্কতা অবলম্বন করবেন এর মাধ্যমে আপনাকে শেষ পর্যন্ত আখেরাতের কঠিন শাস্তির বিষয়টি আগুনের মাধ্যমে আপনারা বুড়ারমিন দেবেন জাহান্নীদেরকে এটা আল্লাহ তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা যখন তোমরা ঘুমিয়ে যাবে তখন না বা লাইফ গুলো সবগুলো নিভাই ফেলবে আমার নবী সালাম আপনি বিষয়টাকে কত ক্ষুদ্র মনে করতেছেন কত সামান্য মনে করতেছেন লাইট নিবার বিষয়টা আমাদের কাছে খুবই ক্ষুদ্র এখন তো অনেকে মনে করি কি নির্দেশ দিয়েছেন কথা বুঝেন যাতে করে আগুন কোনোভাবেই আপনার দুশ্মনী করতে না পারে এজন্য আপনাকে সতর্ক করে দিচ্ছে যখন তুমি ঘুমিয়ে পড়বে তাহলে আগুন সব লাইট অফ করে দিবে উহা আগুন নিবে आगन जालिया घर मध्य अब देखीजिए खामखेल शेष नहीं चूड़ा तो जालान अनेक घरे चूड़ा तो जालनो थे घर लाइट मान एकाधिक लाइट एमने जलते ही था। लाइटिंग सिसटेम तार जो सिसटेम एगर तो भाला इमानदार व्यक्ति को सतर्कतार अभा सतर्कता अभव आ নির্দেশনা শিক্ষা দিয়েছেন সুতরাং লাইট পরিপূর্ণরূপে নিভিয়ে রাখবেন এরপরে বলছেন বন্ধুগণিস রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ রব আলমিনের কাছে আশ্রয় গ্রহণ করতেন আল্লাহ রব্গুল্লা আলমিনের কাছে আশ্রয় নিতেন কতগুলো বিষয় থেকে তার আমি আপনার কাছে আশ্রয় পড়ে যাওয়ার এই পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই কোথাও উপরে গিয়েছেন নিচে পড়ে মারা গেলেন রসুল সাল্লাহাম কারণ এই এটি সেনা এটা মানে অত্যন্ত ভয়ঙ্কর মানুষের কাছে এটি এই চিত্রটি কেমন ভয়ঙ্কর যারা গতকালের ফেসবুকের চিত্রগুলো দেখেছেন এটি সামান্যতম সহ্য করার মতো নয় এত ভয়ঙ্কর চিত্র জাল্লার বন্দাগণ কিভাবে উপর থেকে লাভ দিয়ে নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে আমি যখন দেখতেছিলাম সুরত উত্তাপ আয় একাশি নম্বর আয়াত আমার কাছে বারবার আমার মানে কাহের মধ্যে মনে হচ্ছে তোমরা কেজনে বলতেছিল কন্যার ও জাহান নামা আসা হারান লউকানুইয়া আলমুন কন্যার জাহান নামা আসাধ্য হার আপনি বলেছেন তাদেরকে ডেকে জাহান নামের আগুন এরছ ভয়ঙ্কর জাহান নামের আগুন এরছ ভয়ঙ্কর দুনিয়ার আগুন থেকে তোমরা পালাচ্ছ দুনিয়ার আগুনকে সহ্য করতে পারতেছো না দুনিয়ার আগুন থেকে মৃত্যুকে আনন্দন করতে চাচ্ছ জাহান নামের আগুন তো এরছ অনেক ভয়ঙ্কর লউকানুইয়া আলমুন যদি তারা সেটা বুঝতে পারত কিন্তু জাহান নাম থেকে তো পালানোর কোনো চেষ্টা আমরা করছি না জাহান নামের আগুন থেকে পালানোর তো চেষ্টা করছি না বরং আমরা আজান দিয়ে দিয়ে জাহান নামের দিকে ধামিতা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে পুরো উল্টা কাজ করতে করে যাচ্ছে আমার বন্ধুগণ এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কারণ জাহান নামের আগুন এর ছয়ঙ্কর দুনিয়ার আগুন থেকে রক্ষা হবার জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা কি করেছি দৃশ্য আমাদের কাছে স্পষ্ট শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করেছি মৃত্যুর কাছে চলে গিয়েছি কিন্তু ওই জাহান কঠিন আগুন যেখান থেকে বাঁচার কোন উপায় থাকবে না যেখানে জীবন নেই যেখানে মৃত্যু নেই লা তুফি না এর মধ্যে কোনো জীবন লাভ করতে পারবে না এর মধ্যে তারা জীবন মৃত্যু লাভ করতে পারবে মৃত্যু কোনো অবকাশ নেই জীবনের কোনো অবকাশ নেই একটি কঠিন অবস্থার মধ্যে ওই জাহান নামের আগুনের মধ্যে আমরা জ্বলতেই থাকবো প্রচলিত হতেই থাকবো বারবার জ্বলে কয়লায় রূপান্তরিত হয়ে যাবে আবার নূতন করে আমরা দিয়ে নতুন করে আবার তাদেরকে আগুনে জ্বালানো হবে নূতন করে আগুনে জ্বালানো হবে বন্ধুগণ এই জন্য আলাদা রাসুল সাল্লাহসাল্লাম এই বিষয়গুলি থেকে রাসুল সাল্লাহ সাল্লাহাম তো এটা অত্যন্ত ভয়ঙ্কর আপনি আপনার একটা মৃত্যু হয়ে গেল এটা দুনিয়াবাসীর কাছে এটা ভয়ঙ্কর বিষয় না কিন্তু আপনি আগুনের মধ্যে পুরো হয়ে গেলেন এটা এর সানা এর চেয়ে ভয়ঙ্কর চিত্র আর কিছু এটি মানুষের জন্য ভয়ঙ্কর মানব মানে মানুষের দৃষ্টির জন্য অত্যন্ত ভয়ঙ্কর ফলে আলাদা রাসুল সাল্লাহাম এগুলো থেকে আল্লাহ তালা আশ্রয় গ্রহণ করতেন হ্যাভ সঙ্গে কোনো কিছু ভেঙ্গে গায়ে পরে মারা যাওয়া কোনো কিছু গায়ের উপর পরে ভেঙে মৃত্যুবরণ করা ওয়াল ডুবে মারা ওয়াল আগুন এর মাধ্যমে মৃত্যু এটাকে মানে প্রবঞ্চনা দেওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ও আহ জুবিকাফি সাবিল কামুরা এবং আপনার রাস্তায় আমি মানে যে থেকে ফিরে যাচ্ছি যে থেকে মুখ ফিরিয়ে এ অবস্থা থেকে মৃত্যু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সুসলোল্লাহ্লাম এই মৃত্যুটাকে পছন্দ করতেন না কিন্তু মৃত্যু অবধায় নিত মৃত্যু বাধ্যতামূলক আল্লাহ আশ্রয় যাওয়ার অর্থ হচ্ছে এই বেহাজ আসকালি রাহুতুল্লাহ ফতুল বাড়ি এর মধ্যে ব্যাখ্যা করেছেন এর অর্থ হচ্ছে এই যে এই মৃত্যুটা আসলেই মানুষের কাছে এত বিভ এত ভয়ঙ্কর একটি চিত্র যে এটি কোনোভাবেই মানুষের জন্য মানুষ মেনে নিতে কঠিন স্বাভাবিকভাবে এটা এই বিভক্ততার কারণে এই ভয়ঙ্কর দৃশ্যের কারণে আল্লাহ নবী সাল্লা আল্লাহ আলমের কাছে আশ্রয় চাইতেন বন্ধুগণ এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম সময় আর বেশি বাকিরেই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা এই এ ধরনের মৃত্যু এ ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে প্রত্যাবর্তনের আল্লাহ হব্বুল আলমিনের বিধানে কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এই বালা মুসিবত থেকে বাঁচার আর কোনো উপায় নেই এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আমাকে অনেক আজকে প্রশ্ন করেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাব কিনা না আজাব আজাব আর কঠিন आजबर अपेक्षा करबें आज एवं सामूदा जाए आजब जब जाना आजब जाना ता आजब केम भाव ता भय पे शेष पंत सुलसल्लाह अलूसम जख सूरत फुसिलत मध्य शुद्ध यतटुकुन যে ফুল আন্দার তুকুম শাহদ আপনি বলে দেন তাদেরকে এটা জানিয়ে দিন যে তোমাদেরকে আদ এবং সমুদ্রে যে স একাহ যে ভয়ঙ্কর দৃশ্য আজাম আল্লাহর অবতীর্ণ হয়েছিল সে আজামের ভয় দেখাচ্ছি এই কথা যখন বলে দিয়েছিল তখন তাদের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে ছিল সে পাগলের মতো হয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছিল যে আল্লাহর আজাব কি জিনিস আল্লাহর আজাব যে কত বয়ঙ্কর এটা বুঝতে পেরেছিল সুতরাং আল্লাহর আজাবের কথা চিন্তা করবেন না বরং এই মুসিবত থেকেই আল্লাহবুল আলমের কাছে চেষ্টা করুন আল্লাহ তারা তৌফিক দান করুন